আল্লাহি নাস্তাহিদু ওয়া নাস্তাগফিরু ওয়া নাস্তাগফিরু ওয়া মা'আল্লিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সজ্জিআতি ওন লা শিক মুহাম্মাদান বৌল ন মোহাম্মদুসোলো ঃতিলহমানিহিমিল্লা <Sulallahu> উপস্থিত সদী সমাজ আজকে কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে সুরাতুল ফাতেহার তস্বিরের আলোচনা হচ্ছে এ পর্যন্ত সুরাতুল ফাতেহার কয়েকটা নাম নামের অর্থ এবং তাৎপর্য বর্ণনা করা হয়েছে আজকে সুরাতুল ফাতেহার এক নাম সুরাত এই নামের অর্থ নামকরণের কারণ এবং তাৎপর্য আলোচনা হবে ইনশাল কান শব্দের অর্থ ভান্ডার যেখানে মহামূল্যবান জিনিস একত্রিত তাকে জমা তাকে এমন জায়গাকে ভান্ডার বলা হয় সুরাতুল ফাতেহাকে আল্লাহ রব আলমিন সুরাতুল কান্স বা ভান্ডার নামে নামকরণ করলেন কেন এটা কোন ধনের ভান্ডার হিসাবে নয় দুনিয়ার কোন ধন সম্পদের ভান্ডার নয় সুরাতুল ফাতেহা বরং সুরাতুল ফাতেহা হলো হেদায়েতের ভান্ডার আমাদের শুধু বুঝার ব্যাপার যে সুরাতুল ফাতেহা তো আমরা বুঝি কোরআনের সবকিছুই হেদায়ত কিন্তু হেদায়তের ভান্ডার কিভাবে হলো সুরাতুল ফাতেহা এটা হলো আমাদের বুঝার ব্যাপার হজরত আদম আলিহিস থেকে নিয়ে হজরত ইসা আলহিস পর্যন্ত যত নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের অনেকের কাছেই আল্লাহ আসমানী কিতাব নাজিল করেছে। ওই সমস্ত আসমানী কিতাবে আল্লাহ যত হেদায়ত দান করেছিলেন সমস্ত আসমানী কিতাবের হেদায়ত একত্র করে আল্লাহ তিসপারা কোরআন এদান করেছে হজরত মুসা সালামের কাছে আল্লাহ তওরাত কিতাব নাজিল করেছিলেন ওই কিতাবের হেদায়ত আল্লাহ কোরআন এদান করেছে হজরত ঈশা আলহি সালামের কাছে আল্লাহ ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের হেদায়ত আল্লাহ কুরআ এদান করেছে কাছে আল্লাহ ভিতরে আল্লাহ বিস্তারিতভাবে যা কিছু বলেছেন সবগুলি অতি সংক্ষেপে সুরাতুল ফাতেহার ভিতরে বলে দিয়েছে সংক্ষেপে বুঝতে পারলেন কিনা সুরাতুল ফাতে বান্ডার হলো কিভাবে বলুন তো কিসের না বান্ডার ইনশাল্লাহ আজকে সময় হবে না আগামী প্রোগ্রামগুলিতে যদি আপনারা তাকেন এর মধ্যে কোন একটি প্রোগ্রামে সুরাতুল ফাতেহার এক নাম আছে কোরআন সেই নামের আলোচনা যেদিন হবে সেই দিনে আছে তিসপারা কোরআনের হেদায়েতের কোন অংশ সুরাতুল ফাতেহার কোন অংশে আছে তা ইনশাআল্লাহ সেদিন সবিস্তারে আলোচনা হবে আজকে শুধু আমরা মনে রাখি যে আল্লাহর্বুল আলমিন সুরাতুল ফাতেহার যত নামকরণ করেছেন যত নাম রেখেছেন এর মধ্যে এক নাম হলো সুরাতুল কান এর অর্থ হল ভান্ডারের সড়া কিসের ভান্ডার ধনের ভান্ডার নয় হেদায়তের ভান্ডার আমরা অনেক সময় হেদায়ত জিনিসটাও পরিষ্কার অনেকে বুঝতে পারি হেদায়ত শব্দের শব্দের আবেদানি করতে হল পদ দেখায় দেওয়া কিন্তু ইসলামী শরীয়তের পরিবাসায় যে কোনো পদ দেখায় দেওয়াকে হেদায়ত বলে শুধুমাত্র দুনিয়ার মানুষকে জান্নাতের পদ দেখায় দেওয়াকে হেদায়ত দুনিয়ার মানুষকে জান্নাতের পদ দেখায় দেওয়াকে হেদায়ত আল্লাহ পাক রাবুল আলমিন হলেন হেদায়তের মালিক নবী রাসুলগণ আলেমগণ আসমানী কিতাবগুলি এবং সেই কিতাবের ব্যাখ্যা সম্বলিত গ্রন্থগুলি সেগুলো হল মানুষকে জান্নাতের পথ দেখা দেওয়ার মাধ্যম আল্লাহ হলেন মালিক আর বাকিগুলি হলো মাধ্যম নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখানের পথ দেখান আল্লাহকেও হেদায়েত বলা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলকেও হেদায়েত বলা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে স্বয়ং কোরআন কেও হেদায়ত বলা হয়েছে যে আয়াতে আল্লাহকে হেদায়ত বলা হয়েছে এর অর্থ হবে হেদায়তের মালিক যে আয়াতে রাসুলকে এবং কোরআনকে হেদায়ত বলা হয়েছে তার অর্থ হবে হেদায়তের মাধ্যম রাসুল হেদায়তের মালিক নন কোনো আলেম হেদায়তের মালিক নন কুরআন হেদায়তের মালিক নয় শুধুমাত্র আল্লাহরুল আলমিন হলেন হেদায়েতের মালিক रसुल जो हेदायत मालिक हत्या आबुलाहब के जहां नामे अबुलहब रसुलर आपन चाचा कबुल आहब हेदायत लाभ करते अबुलहब रसुलर एम चाचा जे चाचा रसुलर दुश्मन चीन हेदायत ग्रहण कर दुश्मन ही न सारीवन बन रसुलर सहायता कर रसुल के सहांतु हेदायत ग्रहण कर তাই আবু তালিবের মরণ কালে আল্লাহর রাসুল শেষবারের মতো আবু তালিবকে বুঝাইলেন আপনি সারা জীবন বর আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন সহযোগিতা করেছেন আমার পক্ষ থেকে আমার শত্রুদের মোকাবেলা করেছেন কিন্তু হেদায়তটা গ্রহণ করলেন না আবু তালিব জবাব দিলেন তোমার হেদায়ত গ্রহণ না করলে যে পরকালের জাহার্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না এই কথাটা আমি ভালোভাবেই বুঝি কিন্তু সমস্যা হলো বুঝি বলেই যদি গ্রহণ করে তাহলে সমাজের মানুষ আমাকে পছন্দ করবে সমাজের মানুষের কাছে আমি পছন্দ থাকতে চাই এজন্য আমি তোমার হেদায়েত গ্রহণ করতে চাই না আমি সমাজের কাছে ভালো থাকি পরকালে যার নামে যেতে আমার আপত্তি নেই রাসুলের আপন চাচা আবু তালেব যখন এই কথাটা বলে দিলেন এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারেন ইনি হেদায়েত বুঝেন নাই এই জন্য গ্রহণ করেননি সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন গ্রহণ না করার কারণ শুধু দুনিয়ার স্বার্থ শুধু দুনিয়ার স্বার্থ আমাদের বর্তমান সমাজে যত মুসলমান জেনে শুনে যে না বুঝেই বেনোমাজি মুসলমান বেনোমাজি থাকে নমাজ না ভরলে যে গুণা হয় বুঝে না এই জন্যই বেনামাজি থাকে না নমাজ না ভরলে গুনা হয় বুঝে শুনেই নমাজ পড়েন সুদের কারবার করলে গুনা হয় বুঝে শুনেই সুদের কারবার ছাড়েন কারবার করলে গুণা হয় বুঝে শুনেই গুসের কারবার ছাড়ে না মদ খাইলে গুণা হয় বুঝে শুনেই মদ খাওয়া ছাড়ে না কাজেই আবু তালিবের ঘটনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আমি যদি বুঝি এই কাজ করলে গুণা হয় তো অবশ্যই এই গুণা আমার ছেড়ে দেওয়া দরকার কিন্তু জেনে শুনে বুঝে শুনেই গুনার জন্য কোনো আফসোস না করা গুনার জন্য কোনো অনুতাপ না করা বেপরুয়া ভাবে গুণা করতে থাকা এটা মারাত্মক অপরাধ আর গুনার জন্য লজ্জিত হইয়া গুণা ছাড়িয়া দিয়া আল্লাহর কাছে অনুয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ দরজা খোলা রাখছেন আল্লাহ সব সময় ক্ষমা আবু তালিক যখন গুনা ছাড়তে রাজি হইল না হেদায়ত গ্রহণ করতে রাজি হইল না তখন রাসুল মনে বড় বেতা বেতাবাই তাই বলে আপনি তাকে হেদায়ত করবেন হতে পারেন হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ কাকে হেদায়েত করেন আল্লাহ বলেন হেদায়তের কথা বুজার পরে যারা গ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়ত হেদায়তের কথা বুজার পরে যারা গ্রহণ করতে চায় না আবু তালিবের মতো নবী তাদেরকে হেদায়ত করার মাধ্যম হতে পারে আলেমগন তাদের হেদায়ত করার মাধ্যম হতে পারে। কোরআন তাদের হেদায়তের মাধ্যম হতে পারে কিন্তু আল্লাহ মালিক আল্লাহ বলেন যারা হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায় না আমি তাদেরকে হেদায়াত করবো এখান থেকে আমরা পরিষ্কার একটা সিদ্ধান্ত দিলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে নবীর কাজ পছন্দের মানুষকে হেদায়েত করে ফেলা না শুধু বুঝাইয়া দেওয়া আলেমগনেরও একই কাজ কোরআনেরও সেই কাজ কোন পথে চললে আপনি জান্নতে যাবেন কোন পথে চললে যাহান নামে যেতে হবে সেটা বোঝাইয়া দেওয়া এই পর্যন্ত কোরআনের কাজ এই পর্যন্ত নবীগণের কাজ এই পর্যন্ত রসুলগণের কাজ আল্লাহর কাজ তোমাকে জান্নাতের পথে আল্লাহ চালাইবেন কি না চালাইবেন না সেটা হল আল্লাহর পথে আল্লাহ কাকে জান্নাতের পথে চালাইবেন যে হেদায়ত বুঝার পরে তা গ্রহণ করতে প্রস্তুত হয় আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইয়া দিবেন হেদায়ত বুঝার পরে গ্রহণ করতে রাজি হয় না আল্লাহ তাকে আল্লাহ বলেন এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন আয়াতের ব্যাখ্যা বোঝার আগে আমাদের আগের সিদ্ধান্ত মনে রাখতে হবে আল্লাহ কাকে হেদায়ত করতে চান বুঝার পরে যে গ্রহণ করতে চান স্মরণ রাখতে হবে সামনের কথা বুঝবেন না তা নাই আল্লাতে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন আগে বুঝতে হবে আল্লাহ কাকে হেদায়ত করতে চান হেদায়তের কথা বুজার পরে যে গ্রহণ করতে চায় আল্লাহ তাকে করতে চান এবার আমরা চেষ্টা করি বললেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা নাকি আয়াতনাদিল হওয়ার পরপরই সাহাবায় কেরাম রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন ভগবাল্লা বললেন আল্লাহ করতে চান তারা কি সাহবাই প্রশ্ন করলেন রাসুল যে কোনো মানুষের অন্তর্কে ইসলামের জন্য যে আল্লাহ খুলে দেন এই খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি জবাবে রাসুল বলেন কোন মানুষের অন্তর্কে ইসলামের জন্য আল্লাহ খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে তার অন্তরে একটা আবার সাহাবাহী কেরাম জিজ্ঞাস করে কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না সেটা বুঝারুবাই তিনটা নিদর্শন পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না প্রমান হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করেন আলামত জিজ্ঞাসা করেন আলামত তিনটা কি কি রাসুল বলেন প্রথম নম্বর আলামত যেই লোক দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবে না এক নম্বর আলামীকায় হারাম উভায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা করবে না হারাম সম্পদ তার সামনে টাকার সম্পদ গেলেও সামান্যতম লালসা করবে না লিপচা করবে না প্রমাণ হইল আল্লাহ তার অন্তরে হেদায়তের নুরদান করেছে কোটি কোটি টাকা সুদের লক্ষ কোটি টাকা ঘুসের অসংখ্য অগণিত সম্পদ হার জন্য তাকে দিতে চায় একটা পয়সাও করতে চাইবে না। প্রমাণ হইল এই লোকের অন্তর আল্লাহ হেদায়তের নূর দান করেছেন সে দুনিয়াকে হারামুফায় বুক করতে রাজি ন আমি আশা করি আলামত তিনটা বুঝলে আমরা প্রত্যেকে ট্যার পাব আমাদের কার অন্তরে হেদায়েতের নূর কি পরিমান আছে একজন আর একজনের নাও বুঝতে পারে আমার অন্তরের খবর আপনি নাও বুঝতে পারেন আপনার অন্তরের খবর আমি নাও বুঝতে পারি কিন্তু প্রত্যেকে যার যার অবস্থা বুঝতে পারবো যে আমার অন্তরে কি পরিমান হেদায়তের নূর আছে রাসুল করিম সাল্লু আলহিম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেন তার মধ্যে সাক্ষী দেয় আমি দুনিয়াকে হারামুফায়ে ভুক করার চেষ্টা করি তাহলে আমার অন্তরে হেদায়তের নূর আছে কি নাই আরেকজন বলে দিতে হবে আমি নিজে নিজে ইটার পাবো নিজে নিজে ইটার পাওয়ার কথা মানুষ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লুপ হাদিস শরীফ আল্লাহ রসুল পরিষ্কার মানুষ জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে যাওয়ার একমাত্র কারণ দুনিয়ার লুপ হারামুফায়ে যারা দুনিয়া লুবি এরা জান্নাতের পথ ছেড়ে দিয়েছে জাহান্নামের পথ অবলম্বন করেছে আল্লাহর রাসুল বলেন হারাম সম্পদ বক্ষণ করে যার শরীরে রক্ত মাংস গঠিত হবে হালালুফা এই বুক করতে চায় তবে যে পরিমাণ হইলে চলে এই পরিমাণে তুষণ নয় আরো কিছু অতিরিক্ত হালাল উফায়ে এই দুনিয়াকে আরো কিছু বুক করতে চায় এই লোকটা কি আগের লোকটার মতো কম আছে হারাম উফায় দুনিয়া বুক করে না না চেষ্টাও করে না কিন্তু হালাল যে পরিমাণ আছে এর দ্বারা চলে তবে আরো উন্নত জীবন যাপন করার জন্য আরো হালাল মাল রুজি করতে চায় এই লোক জাহান নামের পথের প্রতীক নয় এই লোক জান্নাতের পথ হারাইল না কিন্তু এই যে আরেকটু লুপ তার অন্তরে বাকি রয়েছে এই লোক যতক্ষণ পর্যন্ত তার অন্তরে বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সে শুধু এবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর ওলি হতে পারবে না কি মনে করলেন ওলি হওয়া বড় সহজ ব্যাপার যত ফরল বন্দেগি করুক যত আজীব বন্দেগি করুক যত নফল বন্দেগী করুক যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদে চলে তবে আরো সম্পদ চায় কেন আরো মজায় খাওয়ার জন্য আরো সম্পদ চায় কেন আরো সুখে থাকার জন্য তাহলে তোমার অন্তরটা এখনো পুরাপুরি আখেরাত্মকি হইল না তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা কিন্তু তুমি আল্লাহর ওলি হতে পারবা আল্লাহর ওলি হওয়ার জন্য যত শর্ত সরাইতা এর মধ্যে এইটা একটা শর্ত যে হালাল সম্পদ অতিরিক্ত বুক বিলাসের জন্য হালাল সম্পদের লিপসাও তোমার অন্তরে থাকলে ওলি হওয়া যাবে না সেই আলোচনা আমাদের সাধারণের মধ্যে করার দরকার নাই আমরা শুধু এতটুকু জানি মনে রাখি যে হারামুফার্জনের চেষ্টা যতক্ষণ পর্যন্ত আমি করবো ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে আমার অন্তরে হেদায়তের নূর নাই দুই নম্বর আলামত সে আখেরাত মুখী হবে দুনিয়া মুখী না হয়ে আখেরাত মুখী হবে আখেরাত মুখী হওয়ার ব্যাখ্যা কি যে সমস্ত কাজের ফল সুফল পাওয়া যায় জীবন বর করতে সচেষ্ট থাকবে। আপনারা বলেন নমাজের সুফল কোথায় দুনিয়াতে না আখেরাতে। রোজার সুফল দুনিয়াতে না আখেরাতে। হালাল রুজির সুফল দুনিয়াতে না আখেরাতে। সব রকমের এবাদত বন্দেগীর সুফল আসল ফলাফল আখেরাতে পাওয়া যায় এই যার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন সে কোন সময় এবাদত বন্দেগীতে অবহেলা করতে পারে না এবাদত বন্দেগিতে যে অবহেলা করে না অবহেলা করে এবাদত বন্দেগি ছেড়ে দেয় অলসতার কারণে নমাজ ছেড়ে দেয় না হানাফিনার বুক বিলাসের লুবে রোজা ছেড়ে দেয় না বরং সকল রকমের অলসতা ছেড়ে দিয়ে যেই কাজের পুরস্কার তিন নম্বর আলামত সে মরণের জন্য তৈরি হবে তৈরি না হলে মরণ হবে না কি বলেন তাহলে মরণের জন্য তৈরি হওয়ার দরকারটা কি তারা মরনের জন্য রেডি হওয়ার ব্যাখ্যা বলতে পারে এক হাদিসের রসুল করিম সাল আলহি ও বলেন আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে সাক্ষাত করতে চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় আল্লাহর যে বন্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না এই কথা বলার সাথে সাথে উম্মুল মিনীন হজরত আয়েশা রাধি আল্লাহআ জিজ্ঞাসা করলেন অবু আল্লাহ রসুল আল্লাহর সাথে বন্দার সাক্ষাৎ হবে তো আখেরাতে মরণের পরে দুনিয়াতে তো আল্লাহর সাথে সাক্ষাতের কোনো ব্যবস্থা আল্লাহ রাখেননি কারণ মরনের আগে তো সাক্ষাৎের কোনো ব্যবস্থাই নাই। আল্লাহর সাথে মুমিন বন্দাদের সাক্ষাৎ হবে মরণের পরে তাই আপনি বললেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় যে মরতে চায় তুমি যেইভাবে বলেছ সেইভাবে নয় তাহলে কোন ভাবে রাসুল বলেন মানুষের মরণ দুই রকম একরকম মানুষের মরণ কালে উপার্জন করেছ সারা জীবনের কার্যকলাপের দ্বারা তুমি এই জাহান নামটা কামাই করেছ তোমার কামাই করা জাহান নামে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের পালিয়েছর প্রত্যেকটা মানুষের মরণ কালে হয়তো ফিরিস্তা জাহান নাম দেখাইয়া বলবে তোমার তোমার করা জাহান নামে তোমাকে নেওয়ার জন্য আল্লাহ জান্নাত দেখাইয়া ফিরিশা বলবেন এই জান্নাত তুমি কামাই করেছ তোমার কামাই করা জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের বাড়াইছে এই দুই রকমের মরণ ছাড়া মানুষের তৃতীয় রকমের কোন মরণ নাই সমস্ত মানুষের মরণ দুই রকম হয়তো জাহান্নাম দেখে দেখে মরতে হবে আর না হয় জান দেখে দেখে মরণ হবে একদল মানুষ এদেরকে ফিরিস্তা যখন জাহান্নাম দেখে যা বলেন তুমি এই জাহান্নাম কামাই করেছ আল্লাহ পাঠাইছেন তোমাকে তোমার কামাই করা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য তখন ওই লোকটা কিছুতেই আর মরতে রাজি হয় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে রাজি নন আর যে সমস্ত লোকদের আজরা জান্ন দেখাইয়া বলবেন যে তুমি সারা জীবনে কার্যকলাপের তারা এই জান্নাত উপার্জন করেছ আল্লাহ আমাদের পাঠাইছেন তোমাদের তোমার জান্নাতের পথে নিয়ে উপার্জিত ফিরিস্তার মুখের এই কথা শুনে আর জান্নাত দেখে নিজের বিবি বাচ্চার মায়া বলে যাবে বাড়িঘরের মায়া বলে যাবে ধন সম্পদের মায়া বলে যাবে যখন জান্নাত দেখতে পাবে এবং ফিরিস্তার মুখে ওই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর শীর্ষ সংবাদ পাবে দুনিয়ার সব কিছুর মায়া ভুলে আগ্রহী হয়ে যাবে যে আমাকে যেন তাড়াতাড়ি আল্লাহ সাক্ষাত পাইতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় দ্বিতীয় লোকটার মতো মরণ হওয়ার জন্য সারা জীবনের টার্গেট হবে যাদের আমার মরণটা যেন এইভাবে হয় নূর দান করেছে কার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়তের নূর দান করলেন না বোঝা যাবে কতটা আল্লাহামতে এক নম্বর দুনিয়া লুবি হবে না সুসংবাদ পাইয়া মরণ হওয়ার জন্য সব সব সময় সদা সর্বদা সচেষ্ট থাকবে রাসুল বলেন আল্লাহরুল আলমিন তার অন্তরে হেদায়তের নূর দান করেছেন আশা করি এই আলোচনার দ্বারা আপনারা হেদায়ত জিনিসটার মর্মটা বুঝতে পারছেন এইটার নাম হলো হেদায়েতের মর্ম মানুষ দুনিয়া লুবি হবে না হারামুফা দুনিয়াকে বুক করার চেষ্টা করবে মানুষ সারা জীবন বর আখেরাতে পুরস্কার পাওয়ার মতো আমলগুলি গুলি মতো করতে থাকবে এবং তার সারা জীবনের সাধনা হবে জান্নাতি অবস্থায় যেন আমার মরণ হয় জান্নাতি অবস্থায় যেন আমার মরণ হয় এই তিনটা জিনিস যার মধ্যে আছে তার মধ্যে হেদায়েতের নূর আছে তার অন্তরে আল্লাহ নূর দান করেছেন এই জিনিসটার নাম হেদায়ত হেদায়ত হেদায়ত আমরা সব সময় শুনি বলি কোরআন আল্লাহ হেদায়তের জন্য নাদিল করেছে ইঞ্জিল আল্লাহ হেদায়েতের জন্য নাদিল করেছে তাওরাত আল্লাহ হেদায়েতের জন্য নাদিল করেছেন জাবুর নাজিল করেছেন আল্লাহ হেদায়তের জন্য সমস্ত আসমানি কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য সমস্ত নবী রসুল পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য কিয়ামত পর্যন্ত হকানি উলামায় রাম দুনিয়াতে আসতেই থাকবেন মানুষের হেদায়তের জন্য জিনিসটা কি জিনিসটা একটা নূর যা আল্লাহ তার অন্তরে দান করেন দান করলে সে হার মুফায়ে দুনিয়া বুক করার লালসা সেরা যায় সে পরকালীন পুরস্কার পাওয়ার আমালে লিপ্ত হইয়া যায় সে জান্নাতি অবস্থায় মরণ হওয়ার জন্য তার জীবনের টার্গেট বানাইল এই জিনিসটার নাম হইল হদায় সর্বযুগে হজরত আদম আলহ ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম পর্যন্ত সর্বযুগে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন যত নবী রসুলগণের কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত নবীর মধ্যে সমস্ত নবী পাঠানোর পিছনে সমস্ত আসমানি কিতাব নাজিল করার পিছনে একটা ব্যাপার ছিল মানুষের হেদায়ত তাই সমস্ত নবী রসুলগণের কাছে যেই হেদায়ত ছিল আল্লাহ মুহাম্মদুর রসুল্লার কাছে সেই হেদায়ত দিছেন সমস্ত আসমানি কিতাবের যেই হেদায়ত ছিল আল্লাহ কোরআন শরী তিসপাড়া কোরআনের সেই হেদায়ত দান করেছেন এবার বলুন তো কিসের ভান্ডার এক হাদিসে আল্লাহ রসুল বলেন তোমরা যেভাবে জীবন জীবনযাপন করো সেভাবে তোমাদের মরণ হবে যেভাবে তোমাদের মরণ হয় সেভাবে তোমাদের ভাষণ অর্থাৎ আখেরাতন করো আখেরাত মুখী হইয়া মরণ হবে আখেরাত মুখী মরণ যদি হয় আখেরাতে তোমার ঠিকানা জাননাতে হুনিয়ামুখী হইয়া যদি জীবন জীবনযাপন করো আমার কথা বুঝে থাকলে বলুন তো দুনিয়ামুখী কোন লোকটা যে হারামু ভাইয়া দুনিয়ামুখ করে হারামুফায় সেই লোকটা আখেরাত দুনিয়া না দুনিয়া দুনিয়ামুখী হইয়া যদি জীবন যাপন দুনিয়া দুনিয়ামুখী অবস্থায় তোমার মরণ হবে তোমার ঠিকানা জান্নাতে হবে না তোমার ঠিকানা জাহার্নামে হবে এরপরও যদি আমরা ধারামুফায় দুনিয়া বুক করার লালসা সারি না তাহলে আমাদের মধ্যে আর আবু তালিবের মধ্যে ডিফারেন্স কি হবে আবু তালিবিতে বুঝার কোন ত্রুটি ছিল কম বুঝতো না কিদায়ত গ্রহণ না করলে চিরকাল জাহান নামে থাকতে হবে এই কথাটা আমি মুটেও মুঠেও বলবাই আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোমার হেদায়ত গ্রহণ না করে মরলে চিরকাল জাহান নামে থাকতে হবে কিন্তু গ্রহণ করলে আমার সমাজের বন্ধুরা আমার বন্ধু থাকবে যারে নিয়ে সমাজে চলাফেরা করি তারা আমাকে নাম করবে আমার নামে দীক্ষার দুনিয়ার সমাজে আমার সুনাম বজায় থাকুক পরকালের যাহ নাম কি গ্রহণ করে আবু তালিব হেদায়ত গ্রহণ করল না না বুজার কারণে না দুনিয়াতে সুনাম দুনিয়ার লুবের কারণে আমাদের চরিত্র যদি তাই হয় বর্তমান সমাজের অনেক মুসলমানের বুজার অভাব নেই অনেকে অনেক সময় এমন প্রশ্ন করে যে প্রশ্নের দ্বারা বোঝা যায় আমার চেয়ে বেশি বুঝে বাস্তব ক্ষেত্রে দেখা যায় হারাম রুজির শেষ নাই হারাম খাওয়ার শেষ নাই হারাম চালচলনের শেষ নাই তাহলে এতগুলি বুঝে আবার এতগুলি আলাপ আলোচনাও করে এই এত বড় হারামওয়ালা কেন এটাও দুনিয়ার সুনামের জন্য আমি কম ফন্ডিত না আমি কম জানি না আমি কম বুঝি না এই কথাগুলি জন্য আলেমদের কাছে করে। নিজে জানে না তা নয়। খুব তার অন্তরে হেদায়তের নূর নাই এতগুলি জানা সত্ত্বেও এতগুলি বোঝা সত্ত্বেও হারাম পথে জীবনযাপন ছাড়ে না প্রমাণ তার অন্তরে হেদায়তের নূর নাই কাজী জানা আর বোঝা এক জিনিস আর হেদায়েত পাওয়া কখন পাওয়া যাবে বন্ডফীর কেমন হয় নমাজ নাই রোজা নাই এবাদত নাই বন্দেগি নাই হালাল নাই হারাম নাই পর্দা নাই নাই সরা নাই শরীয়ত নাই গাঞ্জা আর মদ আর শালু। আর মাজ আমার জিজ্ঞাসা করে কুরআ বলতে পারবা ওই রে বুঝা গেল মিম নাই তাও সে জানে কুন বা নাই তাও সে জানে আমি বললাম বলতে পারলে কি হবে বলতে ভালে প্রমাণ হবে আমার কাছে যে তুমি সত্যই কোরান কোরআন তফসির করার যোগ্যের যোগ্য তার জন্য কোন নাই। আমি বললাম দেখো কোরআন শরীফের সুরায় এক মধ্যে বা নাই আর সুরায় কাউসারের মধ্যে মিম নাই আমার জবাব কি হইল কয় হ্যাঁ হইলো জানার অভাব আছে তার কেমন জানা জানছে দেখেন কুন্ত জানা কোন কাজে লাগলো বর্তমান সমাজে আমাদের অনেক মুসলমানের দশা এরকম জানার কোন অভাব নাই অভাব শুধু মানার জানার নাম হেদায়ত নয় মানার নাম হেদায়ত আপনাদের সাথে কি আমরা পারব আমি যার সাথে পারবা না তার ইন্টারভিউ লাগেন কয় মাফ করবেন আমি তোমার আমি বললাম কত কত কাজে উদুবাঙ্গে কইলে তো জানে বায়ু গেলে উদুবাঙ্গে কিনা জানে না রক্ত বের হলে উজুবাঙ্গে কিনা জানে না কোনটা যেটা না জানলে জাহান্ন জানে না আর যেটা ও জাহান্নাই তো না জানলেও জাহান নামাজ ওটা জানে আসবার জন্য নয় বর্তমান সমাজের মুসলমানদের রুচি হলো বর্তমান সমাজের অনেক মুসলমানের রুচিটা জানলে পাওয়া যায় পান্ডিত্যের জন্য বিদ্যা শিক্ষা করতে নাই নাজাতের জন্য বিদ্যা শিক্ষা করা যায় পণ্ডিতের জন্য শিখবো এলিম না নাজাতের জন্য সম্পূর্ণ হেদায়ত সমিগত ভাবে আল্লাহ তিস্পারা কোরআনের ভিতরে দান করেছিলেন আর তিসপারা কোরআনের ভিতরে আল্লাহ যত হেদায়ত দান করেছেন সবগুলি সংক্ষিপ্ত আকারে হেদায়তের ভান্ডা বলব এই এজন্য আগে হেদায়ত আলোচনা হলো হেদায়ত ইসলাম সম্পর্কে সহি শুদ্ধ ভাবে যা জানা যায় তা মানার নাম হেদায়ত এইটা যেন মানুষ আল্লাহর যেন মানার সুযোগ পায় তার ব্যবস্থা দিয়ে আল্লাহ লক্ষাধিক আদালতে বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুক্তিগণের মধ্যে একজন মুক্তি আল্লা তারে কিতাবে লেখেছেন একটা মানুষ নমাজ বন্দেগি করে যখন তার শরীর শরীরের কোনো অংশ থেকে রক্ত বের হয় তো হানাফি মজাব্মতের শরীরের কোনো অংশ থেকে রক্ত বের হলে দুবেঙ্গে যায় ওই বন্ড ফিরে জানে না আমাদের প্রশ্ন করেছিল জানে না হানাফি মজাব্মতে যা মানুষের শরীর থেকে রক্ত বের হইয়া গড়াইয়া পড়লে দুঙ্গে যায় বের হয়ে গড়াইয়া পরে তখন বলে এই মশলা আমি আর যখন বিবি কে স্টাচ করে বিবির এ সইলেই কিন্তু হানাফি মজামতে উলু ভাঙ্গে না কিন্তু সাফি মজাম্মতো স্বামী যদি হাতের দ্বারা বিবির হাতে শো হয় না শৈলে এই মানে আর বিয় এই মশলা সাফি রে মানি না আবুহানি ভারে মানে এই লোকটা সত্য সত্যই ধর্ম পালন করে না মন পূজা করে কোন যে তুমি শরীয়ত যেভাবে পালন করলে তোমার মতলব রক্ষা হয় সেই সে শরীয়ত পালনকারী নয় সে মনফুজারি এই জন্য যেই ডাক্তারের প্রেসক্রিপশন নিবেন একমাত্র সেই ডাক্তারের নির্ধারিত ওষুধ পান করতে হবে একটা লোকে যদি সকালবেলা এক ডাক্তারের ওষুধ খায় দুপুরের বেলা আরেক ডাক্তারের ওষুধ খায় বেলা আরেক ডাক্তারের ওষুধ খায় আর রাত্রি বেলা আর ডাক্তারের ওষুধ খায় রোগ সারবে না রুগীর বারোটা বাজবে ঠিক তেমনি ভাবে একজন একদিন হামাফি মজাব পালন করে আরেকদিন ঠিক তেমনি ভাবে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণের বেলায় এক ইমামের মজাব অনুসরণ করতে হয় ওই লোকের রক্ত বাড়ি লোভাঙ্গে কিনা তাও না বিবিরে সৈলে উজু ভাঙ্গে কিনা তাও জানে আমার কথা বুঝে থাকতে বলুন তো আমাদের মজা হানাফি মজার মতো না সাফি মজার মতো রক্ত বাড়ি না আপনারা এখন কি করবেন সুবিধাবাদী ফত নিবেন রক্ত বাড়িলেই বলবেন সাফি মজাব গেলাম বিবি রে সৈলে শৈলেই বলবেন হানাফি মজা ভাই এটার নাম ধর্মা এটা কি হেদায়তের জন্য না পণ্ডিত এইরকম চরিত্র আমাদের না হওয়া উচিত যাই কিছু শিখবো অপরের কাছে নিদের পন্ডিতিটা খাইবার জন্য নয় ইসলাম সম্পর্কে যাই কিছু শিখবো শরীয়ত সম্পর্কে যাই কিছু শিখবো কোরআন আদিসকে যাই কিছু শিখবো আমল করার জন্য পালন করার জন্য শিখবো এইটার নাম হইলো হেদায়ত অনেক কিছু শিখলাম আমল করলাম না পালন করলাম না আমার কাছে বিদ্যা আছে বুদ্ধি আছে এলিম আছে পাণ্ডিত্য আছে হেদায়ত নাই আছে কি নাই বিদ্যা আছে হেদায়ত নাই আবু তালিবের মতো হয়ে গেলাম তার মতো হয়ে গেলাম আবু তালিবের মতো জানে কিন্তু মানে নাস্ত আসমানি কিতাব আল্লাহ এই হেদায়তের জন্য নাজি করেছেন সমস্ত নবী রসুল আল্লাহ এই হেদায়তের জন্য পাঠাইছেন কেয়ামত পর্যন্ত সমস্ত হকা উলামায় কেরামদের আল্লাহ এই হেদায়তের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন এখা এতে বলেন কোরআন কিভাবে সমস্ত পূর্ববর্তী হেদায়তের বান্ডার হইলো আর সুরাতুল ফাতে হা কিভাবে কোরআনের ভান্ডার হইলো এর একটা উদাহরণ দেখেন আল্লাহ পাক রাব্বুল আলমিন সুরায় আম্বিয়ার শেষের দিকে রেখা বলেন আমি সমস্ত আসমানি কিতাবে একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছি দাউদ আলহিসের কাছে নাজিলকিত তরাতেও আমার একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে ঘোষণা দিয়েছি ঘোষণাটা কি অধিকারী হবে দরকার। আল্লাহ একটা ঘোষণা দিয়েছে আবার লৌহে মাহফুজে আমি লিপিবদ্ধ করে দিয়েছি কি আমলে অভ্যস্ত হবে যারা তাদের তারা হবে জান্নাতের অধিকার কি বুঝলেন বোয়াদামলের ফল জান্ন না নেওয়ামলের ফল জাহান্নাম নে কামলের ফল জান্ন জাহান্নাম থেকে বাঁচতে হইলে বোয়াদামল ছাড় জান্নাত পাইতে হইলে নে কর এইটাই সকল হেদায়তের সার সমস্ত হেদায়তের জাহান নাম থেকে বাঁচতে হইলে গুনার কাজ ছাড়ো জান্নাতে যাইতে হইলে সোহাবের কাজ করো এই সকল হেদায়তের মূল আল্লাহ বলেন এই কথাটা আমি লোহাই মাহুল করে দিয়েছি এই কথাটা জাবুর কিতাবে উল্লেখ করে দিয়েছি এই কথাটা তাওরাত কিতাবে উল্লেখ করে দিয়েছি এই কথাটা ইগিল কিতাবে উল্লেখ করে দিয়েছি এই কথাটা সমস্ত আসমানি কিতাবে বলে দিয়েছি জাহান নাম থেকে বাঁচার পথ গুনার কাজ ছেড়ে দেওয়া জন্নাত লাভের পথ নে কামলা হইয়া যাওয়া হেদায়তের মূল সাথে সাথে আল্লাহ বলেন কিন্তু এই কোরআনে সবগুলি হেদায়েত একত্র করে দিয়েছে পূর্ববর্তী আসমানি যত কিতাব নাজিল করেছি সমস্ত আসমানি কিতাবে কথা আর তিসপাড়া কোরআনে যত কথা আল্লাহ বলেছেন হেদায়েতের সবগুলি সংক্ষিপ্ত আকারে সুরাতুল ফাতে ভিতরে ঢুকায় দিয়েছেন তাহলে সুরাতুল ফাতে হইল তিসপাড়া কোরআনের ভান্ডার সমস্ত আসমানি কিতাবের হেদায়েতের বান্ডার হলো ত্রিসপার কোরআনার হল সুরাতিমের ব্যাখ্যা হলো সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার ব্যাখ্যা হলো ত্রিশ পারা কোরআন ত্রিশ পারা কোরআনের ব্যাখ্যা হলো লক্ষ লক্ষ হাদিস রাসুলের হাদিসগুলির গুলির ব্যাখ্যা হল চার ইমামের হাদিসের ব্যাখ্যা ওই দিন এক উদাহরণ বলেছি আর একটা উদাহরণ আজকে একটা উদাহরণ হাদিস রসুলের হাদিস এক হাদিসে আছে সিনায় হাত কথা নাম আর এক হাদিস আছে নাবির নিচে হাত বাঁধার কথা নমজ নামাজে হাত বাঁধার হাদিস একরকম হইলো না দুই রকম হইলো দুই হাদিস একসাথে ফালন করা যাবে এখন একটা হাদিস যেন সবটা আমল করা যায় এর জন্য একটা পদ বের করতে হবে এই কোরআন হাদিসে যেখানে আমল করার ফত বাকি থাকে না ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোন ফত বাইর করা হয় ওই ফটটাকেই মজহাব বলা হয় মজহাব শব্দের আবু হানিফা রহমতুলাভির নিচে হাত বাদার হাদিস আমল করবে পুরুষেরা আগে তো কোনো ফত ছিল না দুই হাদিস একসাথে আমল করার আবু হানিফার ব্যাখ্যা মতো ফট বাড়িছে কিনা এই জন্য হানাভি মে মেয়ে লোকেরা এখানে পুরুষেরা হাদিস আমল করতে পারলাম হাদিস হাদিস আমল করা যায় না মজহাব ছাড়া এই জন্য মুফাসুরী নাক লেখেন বিসবিহমানের ব্যাখ্যা হলো সুরাতুল ফাতে সুরাতুল ফাতেহার ব্যাখ্যা হলো তিসপারা কোরআন তিস ব্যাখ্যা হলো আর সমস্ত হাদিসের ব্যাখ্যা চার ইমামের চারমজাব কাজে চার ইমামের চার মজাবে যত লক্ষ কোটি মাসালা মাসাইল আছে সবগুলি রাসুলের হাদিস থেকে বের করা হয়েছে রাসুলের হাদিস কথা আছে সবগুলি কোরআন থেকে বের হয়েছে কি হইল কিসের ভান্ডার হেদায়তের অন্যান্য আসমানী কিতাবের হেদায়ত সমিগত ভাবে সুরাই ফাতেহার ভিতরে আছে এই হিসাবে সুরাই ফাতে হেদায়তের ভান্ডার তিসপাড়া কোরআন লক্ষ লক্ষ হাদিস চার ইমামের চার মজাবের সমস্ত বিশ্লেষণ সবগুলির আছে। সেই হিসাবেও হিসাবে এর আর একটা উদাহরণ আমরা বোঝার চেষ্টা করি আল্লাহুল আলমিন পবিত্র কোরআন এর সর্বমোট একশো চোদ্দ সুরার মধ্যে এক সুরার নাম সুরায় রহমান সুরায় রহমানের শুরুতে বলেন আপনারা একটু বুঝে শুনে বলবেন না বুঝলেন না বলবেন কোরআন শিক্ষা দিলেন আগে আর মানুষ বানাইলেন পরে না মানুষ বানাইলেন আগে কোরআন শিখাইলেন তারপরে বলতেন আর রহমান ও আল্লাহুল কোরআন আল্লাহ দয়া করে মানুষ সৃষ্টি করার পর তাকে কোরআন শিক্ষা দিয়েছেন এভাবে বললে তো সিরিয়ালটা ঠিক থাকতো সিরিয়াল পাল্টাইলেন কেন প্রশ্নটা বুঝলেন কিনা দেখুন স্পর্শ কোরআন কোরআনের হেদায়েত যার অন্তরে টাচ করে না সেই লোক আদমের সন্তান হতে পারে কিন্তু মানুষ হতে পারে তুমি মানুষ হতে পারো না এই কথা বুঝাবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে তারা কোরআন শিক্ষা দিয়েছি বলেন না বলেন কোরআন শিক্ষা দিয়ে আদম সন্তানকে মানুষে রূপান্তরিত আবার প্রশ্ন জাগে কোরআনীর কাছে নাজির হইল মুহাম্মদ রসুল তাহলে ঈসা নবীর কাছে তো কোরআন হয়নি ঈসা নবীন ছিলেন কিনা তার অনুসারীরা কিভাবে মানুষ গড়ার শিক্ষা কুরআ শেষ্ণ নবীর কাছে নাজির হইল ঈসা নবীর কাছে তো কুরআলি হয়নি মুসা নবীর কাছে তো কোরআনাদিলি হয়নি ইব্রাহিম নবীর কাছে তো কোরআনাদিলি হয়নি নুহু নবীর কাছে তো কোরআন দিলি হয়নি তারা মানুষ ছিলেন তাদের অনুসারীরা ও মানুষ ছিল কিভাবে আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানিয়েছেন এই কোরআনের ভিতরে ওই সমস্ত আসমানি কিতাবের শিক্ষা আল্লাহ ঢুকাইয়ে দিচ্ছেন ওই সমস্ত নবীর কাছে যত আসমানী কিতাব আল্লাহ নাজিল করেছিলেন এর ভিতরে যত শিক্ষা ছিল সবগুলি কোরআনের এক একটা অংশ মাত্র ছিল কোরআনের হেদায়তের একটা অংশ ছিল তাওরাত কিতাবে কোরআনের হেদায়তের একটা অংশ ছিল যাবুর কিতাবে কোরআনের হেদায়তের একটা অংশ ছিল ইঞ্জিল কিতাবে কোরআনের হেদায়তের একটা অংশ ছিল ইব্রাহিম আল ইসলামের কাছে নাজিল কিত খন্ড খন্ড আসমানি কিতাবে ওই কিতাবের হির্ভূত কিছুই নয় বরং সবগুলি হেদায়ত কোরআনের হেদায়েতের এক একটা অংশ মাত্র সুতরাং তওরাতের হেদায়ত কোরআনের হেদায়ত ইজিলের হেদায়ত কোরআনেরই হেদায়ত জের হেদায়ত কোরআনেরই হেদায়ত তাই